দেওয়ার জন্য বলছেন ভক্ত ভক্ত অবশেষ ভক্ত চরণ রল ভক্ত চরণ রেণু এইগুলোতে তিন সাধনের বল আমাদের এসব বিশ্বাস হতে চায় না সবসময় একটা চিন্তা ধারা চলে আসে নিজের যে জড়ো অভিজ্ঞানতা আছে এর সামনে এর সাপেক্ষে আমি সমস্ত অপ্রাজিত যোগদের বিচার বৈশিষ্ট্যগুলো মেপে নেওয়া বুদ্ধিতে অগ্রসর হই বলে আমি প্রতি পদে পদে ধোকা খেয়ে যাই আমার কাছে অপরাগী যোগদের জগতের ধাম নাম কোনো কিছু প্রকাশিত হতে চায় না তারা বলে এ তো নির্বোধ এ তো সেবা বিমুখ এর হৃদয়ের সংকোচ ভাব আছে এখনো পরিস্ফুটন হয়নি সেই জন্য এর কাছে আবি মনে মনে মনকলাকে ধাম পরিক্রমা করে আসি মনকলাকে অনেক কিছু নাম করিনি আমি এত নাম করিছি মোসাই। কিন্তু দেখা যায় স্বাস্থ্য বলছে তা নয় যেটা সব বস্তু সব বস্তু সঙ্গে কোনোদিন কারোর শক্তি চ্যালেঞ্জ কখনো কাজ করে না যেটা সবপ্রকাশ বক্তু অপ্রাকৃত তার কাছে তোমাকে নিজের কোনো চ্যালেঞ্জিং মুড আমি করে নেব মেপে নেবো জেনে এই সব বুদ্ধি কখনোই চলতে পারে না সেখানে সর্বদাই শরণাগত হয়ে নতযান হয়ে ক্রন্দন ছাড়ার কোনো পথ নেই গৌর কিশোর দাস বাবাজী মহারাজে প্রশ্ন করা হতো বাবাজি মহারাজ অল্প কথায় আমাদের যদি বলেন আমরা ভগবানকে কি করে লাভ করব বলতে পারেন দয়া করে একটু বলুন না করে গৌকিশোর বাবা একটা লাইনের মধ্যে বলে দিতেন একটা লাইন বলে তোমরা প্রচুর পরিমাণে কেঁদো যেমন সংসারের লোকেদের জন্য তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব স্ত্রী সবার জন্য কাঁদো স্বামীর জন্য কাঁদে স্ত্রী আত্মীয় পরিজনের জন্য যা কিছু তোমরা কাঁদো তুমি ভগবানের জন্য কেঁদো বেশি পরিমাণ প্রচুর কেঁদো একটা কথায় উত্তর শেষ কথাটা একটা কিন্তু তার মধ্যে কত গভীর রহস্য লুকিয়ে রয়েছে ভগবানকে যদি পেতে চাও প্রচুর পরিমাণের কন্দন করো তাহলে ভগবানকে পেয়ে যাবে কথাগুলো কোনোটাই বৃক্ষে নয় অত্যন্ত গভীর রহস্য ঢাকা সেইজন্য বলা হচ্ছে বৃন্দাবনের যে সমস্ত গুলমলতা নবদ্বীপ ভামের যা কিছু আছে সবকিছু আমাকে বিমুখ দেখে আমার সামনে আত্মসংগোপন করেন আত্মগোপন করেন বৃক্ষ হচ্ছে কল্পতনুস এগুলো আমি শুনেছিলাম কিন্তু গিয়ে তো দেখতে পাই না কি ব্যাপারটা কি বলে গিয়ে কি করে দেখবে সেই বলছেন অত কৃষ্ণ নাম আদি নাম আদি আদি শব্দ নাম নামের সঙ্গে যা কিছু পরিকর বৈশিষ্ট্য সমস্ত কিছু লীলা সমস্ত কিছুকে বলবার জন্য আদি শব্দ ব্যবহার করা হয়েছে কৃষ্ণ নাম আদি এর সঙ্গে এগুলো সব সব একসঙ্গে বলা হয়েছে আদি বলে ছেড়ে দেওয়া হয়েছে সেগুলো আমার কাছে প্রকাশিত হয় না আমি জানতে পারি না তাহলে জানাচ্ছেন যখনই লক্ষ্মীপী ঠাকুরাণীর লীলা সংগোপন করলেন প্রারম্ভিকভাবে লীলা শুরু হলো হয়ে কিছুদিন লীলা হলো যতক্ষণ লক্ষ্মী বিয়া দেবী লক্ষ্মীপ্রিয়া শক্তি ভগবান গৌর নারায়ণের সঙ্গে বিরাজমান থাকলেন ততক্ষণ পর্যন্ত বিষ্ণুপ্রিয়া দেবী আত্মগোপন করে রয়েছেন আর যখনই তিনি লীলা সংবরণা এ করলেন সঙ্গে সঙ্গে অন্তর্ধান করার সঙ্গে সঙ্গে এখানে আবার বিষ্ণুবিহা ঠাকুর নিয়ে করলেন এবং ভক্তিবিহ ঠাকুর বলছেন শ্রী গৌড অবতারে যে বৈশিষ্ট্য অকাতরে নাম প্রেম দান পাত্র, বিচার সমস্ত ছেড়ে দিয়ে তিনি অকা ধরে সবাইকে প্রেমদান করলেন এই সমস্তগুলোর ব্যাখ্যা যদি শুনতে যাও সে ধরনের মেধা দরকার হয় সে ধরনের বিচার বুদ্ধি উন্নত না হলে সব কথার বিচার কিচ্ছু বোঝা যাবে গৌর অবতরে এই সুরে ছিল পাত্রা পাত্র বিচার এসব করা হয়নি প্রধান বলে বলেছেন এসব স্বাস্থ্যে বিচার রয়েছে তোমরা জানো শুনেছ কিন্তু উপলব্ধি হয়নি গৌরবতার গৌর যখন প্রকট ছিলেন সেই সমস্ত এরকম ধরনের লীলা করেছিলেন অকাতরে সবাইকে বিতরণ করেছিলেন প্রেম এই নাম প্রেম বিতরণের প্রধান যে সহায়নি করেছিলেন এই গৌরের শক্তি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানি। তার যে অবদান এটা কোনোদিন অনন্ত কালেও কেউ এটা পরিষদ করতে পারবে না সব কথা আমি আসব কিছু বিচার বৈশিষ্ট্য তার আগে বলা বাহুল্য যে গৌরাঙ্গ মহাপ্রভু যখন আবির্ভাব হয়েছিলেন ছোট্ট গৌর তখন শচীমার করে খেলছেন আমাদের বলা রয়েছে এই বিচারগুলো শুনতে হবে বুঝতে হবে যে চৈতন্য ভাগবত যদি কেউ অনুশীলন করেন গুরু বৈশ্বী সেখানে প্রতি পদে পদে দেখবেন নবদ্বীপ তথা বিভিন্ন স্থানের সেখানকার দুরবস্থা শোচনীয় অবস্থার কথা বর্ণনা করা আছে কৃষ্ণ গোবিন্দ নাম কোন কিছু নাই চৈতন্য ভাগবত বর্ণনা করা আছে কৃষ্ণ নাম নাই। যে একজন তাদেরকে সবাই ব্যঙ্গ করেন সবাই ঘরে বন্ধ করে চুকে একা কয়েকজন সংকীর্তন করেন আর মনে মনে দুঃখ করেন যে পাশ্ড গুলো কবে আমাদেরকে এরকম ধরনের অত্যাচার্য কবে এদের মুখ বন্ধ হবে অদ্দ্বৈত গোসাই বলছেন বাইরে গেলে পরে শ্রীনিবাস আচার্য এরা বলছেন বাইরে গেলে পরে কাউর মুখ দেখতে ইচ্ছে করে না যেখানে সেখানে এই বিমুখ ব্যক্তি সব রয়েছে। সমস্ত বিমুখ বর্ণনা করা আছে চৈতন্য ভাগবত চৈতন্য চৈতন্য বর্ণনা করা আছে চৈতন্য ভাগবতের বেশি রূপে বৃহৎ রূপে বর্ণনা করা আছে এই অবস্থায় সমস্ত পাখন্ডীগঞ্জ চারিদিকে বিচরণ করছে ভক্ত যারা আছেন তারা আত্মগোপন করে রয়েছে। যে করেন হরিণামিষ্ট গোষ্ঠী নিজেদের মধ্যে করেন গোপনে দরজা বন্ধ করে বাইরে সব উপহাস করে এই অবস্থা দেখা গেল গৌর অবস্থার কথা বলা হলো অবস্থাটা বলা হলো গৌর অবতারের আগে গৌর ঠিক যখন আবির্ভাব হলেন তখন বর্ণনা করা আছে তখন চন্দ্রগ্রহণ কে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে আশ্রয় করে মাইন্ডেড পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণকে আশ্রয় করে গৌরাঙ্গমা আবির্ভাব বলেন এই যে নাম গ্রহণের ব্যাপারটা ওই যে চন্দ্রগ্রহণ সূর্য পূর্ণ চন্দ্রগ্রহণ এই পূর্ণ চন্দ্রগ্রহণকে আশ্রয় করে নাম গ্রহণের শক্তি সঞ্চার করলেন নাম গ্রহণের শক্তি পূর্ণ চন্দ্রগ্রহণকে একটা উপলক্ষ করে গৌরচন্দ্র যখন অবতীর্ণ হলেন তখন দেখা গেল সবার মধ্যে নাম গ্রহণ করার একটা বিশেষ শক্তি এলো চৈতন্য ভাগবতে এর আগে যে বর্ণনাগুলো করলাম গৌরাবতারের সঙ্গে সঙ্গে দেখবে বর্ণনা আছে কাতারে কাতারে লোক যাচ্ছে সবার মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণনাম নাম কি জানি কোথা থেকে লক্ষ লক্ষ লোক সব গঙ্গা স্নানে যাচ্ছে বর্ণনা আছে দেখবে তোমাদের একটু আগে তো দেখলাম বন্না যে সমস্ত এখানে ডাক রয়েছে একটা কেউ মুখে কাউর নাম নেই আবার গৌরবতারের সঙ্গে সঙ্গে বর্ণনা করা হচ্ছে সবাই স্নানে দৌড়াচ্ছে গ্রহণের কারেতে কাতারে কাতারে লক্ষ লক্ষ লোক গঙ্গনা স্নানের কোন জায়গা নেই এরকম নরন অবস্থা সবার মুখে কৃষ্ণ গোবিন্দ নাম কোথা থেকে যে কোনো দিন চৈতন্য ভাগবত বৃন্দাবন দত্তপুর বলছেন যে কোনদিন উচ্চারণ করেন না ভগবানের নাম ভুলো তার মুখে পর্যন্ত নাও একই একই মহিমা গৌরের গৌরাঙ্গ আবির্ভাবের সঙ্গে সঙ্গে সবার মধ্যে এই গৌরবতারের বৈশিষ্ট্য শুনে নাও সবার মধ্যে এই গ্রহণের ছলে নাম গ্রহণের যে অত্যন্ত ক্ষমতা সেই ক্ষমতা দান করলে এইটি হচ্ছে গৌর অবতারের বৈশিষ্ট্য বিশেষতা অন্য কোনো অবতারে তো হয়নি অন্য কোন কলি নামে তো নাম নামই প্রধান সাধন ছিল কলিকালের নাম বিনা কিছু ছিল না কিন্তু অন্য অন্য কলিকালে কিন্তু লোকের পাপ মন হরি নাম গ্রহণের দিকে শক্তি ছিল না কেন প্রতি কলিতে তো গৌরঙ্গমা পু আছেন না প্রতি কলিতে গৌরাঙ্গ মহাপু আসেন না আর প্রতি এক দিনে প্রকট বিহার করেন ভগবান গোবিন্দ আর কৃষ্ণ করে যাওয়ার লীলা করে যাওয়ার পরে যে সঙ্গে সঙ্গে যেহেতু জগতের লোক বুঝতে পারে না গোবিন্দ যখন গীতা উপদেশ করছেন সব বলছেন সর্ব ধর্ম করিত্যাজ্য মা মেঘ স্বর্ণ ও তো হ্যাঁ নমস্কুরু আমাকে অর্চনা করো আমাকে পুজো করো আমাকে নমস্কার করতে পারল না ভগবান কিন্তু সত্যি কথা বলছে ওরা বললে এ তো শরীরের কথা সবাই বলবে তখন ভগবান শ্রীকৃষ্ণকে আসতে হলো গৌর রূপে আর গৌর রূপে এসে তিনি ভক্তভাব অঙ্গিরা করলেন অনেক কিছু বৈশিষ্ট্য আছে শুধু একটা না নয় চৈতন্য চৈত্য কথা কোনো সময় সময় হলে আলোচনা করা যাবে এখন বৈশিষ্ট্য হল এই যে নাম গ্রহণের ক্ষমতা এই কলিকালেতে পাত্রা পাত্র বিচার আনাম নবিক্ষেননি গৌর নিত্যানন্দ এই জন্য চৈতন্য ভাগবত বলছেন গৌর নিত্যানন্দ এই যে নাম এই গৌর নামেতে নিত্যানন্দ নামে এতে বিচার করেন সম্বন্ধে মানে নাম লইতে প্রেম বয় অশ্রুধার বয় এগুলো সমস্ত গৌ যখন প্রকট ছিলেন এগুলো করেছিলেন তিনি আশ্চর্য ছিলেন অপরাধের বিচার করে না নাম করে অপরাধের অপরাধ হলে অপরাধীর সেই অপরাধীর কখনোই প্রেম জাগ্রত হবে না অশ্রু আসবে না পুলক হবে না কিচ্ছু হবে না কৃষ্ণনামেদের যতক্ষণ অপরাধ থাকবে সেই জন্য দশবিধা নামের নাম কথা বিশেষভাবে বর্ণনা করা আছে এগুলো এখন তোলা থাকুক অন্য সময় আলোচনার জন্য শ্রী বিষ্ণুবিয়া ঠাকুরাণীর অসমর্থ অবধানের কথা আজ আলোচনার বিষয়বস্তু সেখানে দেখা যায় যে বিষ্ণুবিয়া ঠাকুরানী সনাতন মিশ্রের গিয়ে রয়েছেন সেখানে সচিমা তাকে ছোটবেলা থেকে দেখছেন গঙ্গাস্থানে যান সবকিছু কী পাও করেন কিন্তু কালে দেখা গেল ভগবানের ইচ্ছাতে বিষ্ণু দিয়াদেবীর সঙ্গে গৌরাং মহাপুর পরিণয় হল অপ্রাগ বক্তিমনাথ ঠাকুরের কাছে অনেকে বিভিন্ন প্রশ্ন করতেন বক্তিমনাথ ঠাকুরের কাছে অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করতেন ভক্তিম ঠাকুর সেগুলো উত্তর দিতেন সুন্দরভাবে বহুবাদের কাছেও বক্তিম ঠাকুর বলতেন যারা অর্চন মার্গে রয়েছেন অর্চন মারগের ব্যক্তিদের জন্য তাদের কাছে গৌর বিষ্ণু স্বরূপে আরাধনা করা উচিত অর্চন মার্গে আর রাগ মারগের সবে হয়ে যায় ভজন মার্গের যে উচ্চস্থর রূপে তাকে আমরা আরাধনা করে থাকি কিন্তু অর্চন মার্গে যারা থাকবেন তারা অর্চন মার্গেতে গৌর বিষ্ণু বিগ্রহকে পূজো করা হয় সেখানে গৌর নারায়ণ রূপে বলা হয় গৌরী কৃষ্ণ সেখানে সঙ্গে কিন্তু করছেন। জন্য গৌর নারায়ণ রূপে কথা বলা হয় তো অসুবিধে কিছু নেই যেই না ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই সবকিছু রয়েছে গৌরের মধ্যেই সব রয়েছে তাকে যদি গৌর নারায়ণ বলা হয় কি আপত্তি আছে আপত্তি কিছু থাকতে পারে না গৌরের অনেক শক্তি অনেক গদাধর দাস রয়েছেন গদাধর পন্ডিত রয়েছেন এইসব অনেক আবার আমাদের জগদানন্দ পন্ডিতকেও বলা হয়েছে সত্য ভামার অবতার বলা হয়েছে এইসব কথা অনেক বিচার বৈশিষ্ট্য আছে যাই হোক এখন বিষ্ণুজয়া ঠাকুরানি আবির্ভাব হলেন গৌরের লীলাভূমি গৌরের সঙ্গে লীলা পুষ্টি করবার জন্য জগৎবাসীকে পরিপূর্ণের কখনো জগৎবাস সংগৌরের সঙ্গে বিষ্ণুবিহাদেবীর এই লীলা পুষ্টির জন্য যিনি যে এসেছিলেন বিষ্ণুবিহাদেবীর এই বিষ্ণুবিহাদেবীর জন্যই ভাই ছিল তাহলে সম্ভব না সেখানে দেখা যায় বিষ্ণুপ্রিয়া দেবী আমরা যেমন জানি যে নামাচার্য হরিদাস ঠাকুরের কথা তিনি নামের মহিমা প্রকাশ করেছিলেন নামের মহিমা প্রকাশ করেছিলেন আমাদের পূর্বজ গুরুবর্গ বলেন যে এই যে রাধা রানী রাধা সঙ্গে গোবিন্দের বিলাস এই কথা অনেকে শোনেন বিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে বিস্তৃত আলোচনা সহস খুব একটা হয়ে ওঠে না বিষ্ণুবি গোপন রহস্য এই সম্বন্ধে বিস্তৃত খুব একটা যেরকম রাজা সম্বন্ধে আলোচনা বুঝতেও অসুবিধা হবে বিষ্ণু বিয়া দেবী আবির্ভাবের সঙ্গে সঙ্গে এবার কি হলো আমরা দেখলাম বিষ্ণুবিহাদেবীর সঙ্গে গৌর বিলাস শুরু করলেন যদি কোন ভগবানের ইচ্ছাক্রমে সঙ্গে সঙ্গে দেখা গেল কিছুদিনের মধ্যে বিদ্যাবিলাস সম্পন্ন করলেন বিদ্যাবিলাস হলো কিছুদিন বিদ্যাবিলাসের সময় বিদ্যাবিলাস হওয়ার পরেতে সঙ্গে সঙ্গে যখন তিনি পিতৃ ক্রিয়াকর্ম করবার জন্য পিতৃ পিতৃ পিণ্ডদান করবার জন্য গয়াতে গমন করলেন গোয়াতে গমন করলেন গয়াতে গমন করে সেখানে ঈশ্বর পরিবারের সঙ্গে তার দর্শন হলো কহে গত সফল আমার কেন না তোমার দর্শন করলামের সঙ্গে তার যে অন্তরঙ্গ ভালোবাসার কথা দুজনে দুজনে প্রেম প্রেমস্থ বিসর্জন করছেন মূর্ছা যাচ্ছেন দুজনে গৌ নারান গৌ ভগবান নিজে হাতে রান্না করে ঈশ্বর পরিবারকে খাইয়েছিলেন ভজন করিয়েছিলেন এইসব কথা আবার গৌর ভগবান তিনি অসুস্থের লীলা করেছিলেন জ্বরের লীলা করেছিলেন জ্বর কিছুতেই সঙ্গে যারা ছিল যারা গেছিলেন ছাত্র ভাত্র তারা গেছিলেন পুরুয়ারা তারা কেউই জ্বর সারাতে পাচ্ছেন না কোন ওষুধের কাজ হচ্ছে না তখন প্রভু ভগবান একেই বলে ভগবান তিনি তখন গিত্র পান করে দেখালেন সঙ্গে সঙ্গে জ্বর চলে গেল বিপ্রপাদ পানের লীলা করলেন গৌরাঙ্গ মহাপ্রভু দেখুন আশ্চর্য আর সেখান থেকে যখন প্রভু ঈশ্বর পরিবারকে বলছেন এই আমি দেহ তোমায় গরু সমর্পণ আমাকে তুমি সমর্পণ করলাম আমি তোমার চরণে এবার সংসার সাগর থেকে উদ্ধার হমরে। আরে গৌরান্না সংসার সংসার সমুদ্র থেকে আমায় বাঁচাও তখন সেখানে ঈশ্বর পরিবার বলছেন তোমার সব অহোভাগ্য তথাপি তুমি লীলা করছে ঠিক আছে সেখানে নাম নাম মহামন্ত্র মহা নাম আদি দীক্ষা নাম দীক্ষা বস্তি হয়ে গেল দীক্ষা গ্রহণের পর যখন গৌর ফিরলেন সেখানে ফিরে এখন বিচিত্র বিলাস শুরু করলেন যেটা কোনোদিন কেউ দেখেন আশ্চর্য কথা রাঙিনাথে গৌরাঙ্গ্যয়া যাত্রা থেকে ফিরে আসার পর থেকে তার যে কি অবস্থা এটা বর্ণনা করা যায় না কখনো একটা শূন্য দৃষ্টি সংসারের প্রতি কোনোরকম কোন এ নেই যেন অন্তর্মনা হয়ে রয়েছেন এসে কত ভক্ত সঙ্গে তোমার বংশের সবাই তো সেই জায়গা কার আর তুমি কার সঙ্গে আবার ই আরকি মারো এভাবে বলতেন প্রভু কত্থ করতেন সবার সঙ্গে আর কি মারতেন কিন্তু এখন এসে দেখা যাচ্ছে সে আর কোনো কিছুই তার ভাল লাগে না সমস্ত কিছু তার উড়ে গেছে কপুরের মতো। কি যেন কি একটা চিন্তা করেন বসে বসে রঘুনাথ দাস গোস্বামী বর্ণনা করেছেন গৌরাঙ্গ মহাপুর কথা কদা আচিত মিশ্রা দাসে প্রজাপতি সুত্র হাত সত্তি সন্দীপ ভুজপদ ইত্যাদি কথা বলা বর্ণনা করা হয়েছে এইগুলো আগেও বর্ণনা করেছিলাম সব সময় বিকল হয়ে গিয়ে লুঠনো কা কাচা বিকল বিকল গদ গদ বাঁচা ইত্যাদি বর্ণনা করা হয়েছিল এইভাবে কান্ন করছেন কবিকে লুণ্ঠন করছেন আর কাঁদছেন গজপতি সুদস্থ গৌরবীরা ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন নন্দের বেটা গজপতি কে নন্দারাজ বজপতি সুতো নন্দ মহারাজের ব্যাপার দৈর্ঘ্য ভুজপত লুটনো বিকল কদ কত বাচা হ্যাঁ ইত্যাদি সব কথা আছে সন্ধি ছেড়ে দিয়েছেন গৌরের কি এলেন এবার তিনি সেই লীলা প্রকাশ করবেন ধীরে ধীরে এই জন্য তার এবার যখন সেখানে শ্রীবাস পণ্ডিত আদি সবাই বুঝতে পারলেন এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপু যে কারণে জগতে অবতীর্ণ হয়েছে সেই অবতীর্ণ হওয়ার এই প্রথম সূত্রপাত নাম প্রেম দান করার এই প্রথম প্রথম এই যে প্রথম শুরু করলেন এখানে প্রদর্শনী রূপানুগ ভজনে ঢাকানুগা ভজনের এই প্রথম সূত্রপাত হলো এখানে সেই দেখাচ্ছেন এখানে তারপর থেকে সেই বিষ্ণুবিয়া দেবী তার জীবনটা দেখলে দেখা যায় সব সময় প্রায় একাকীন গৌরাঙ্গু যখন ছিলেন তখনও দেখা এক সঙ্গে কোনো সময় দশজন বিশজন সন্ন্যাসী চলে এলেন সবাইকে বলতেন শচি মায়ের কাছে বলতেন আজকে কুড়িজন সন্ন্যাসী প্রসাদ পাবে শীঘ্রই তৈরি করতে হবে বিষ্ণুপ্রিয়া ঠেকুরানীর সমস্ত সহায়তা করতেন রন্ধন আদি করতেন এইভাবে গৌর বিষ্ণুপ্রিয়ার লীলা চলল ভগবান যখন যে লীলা করেন সমস্ত লীলাটাই আদর্শ লীলা যখন গৌরাঙ্গ মহপুর গার্হস্থ লীলা আবিষ্কার করলেন সেই গ্রহস্থ লীলাটাও কিন্তু আদর্শ অর্থাৎ গৌরাঙ্গ মহাপুর যে গৃহস্থ লীলা আবিষ্কার করে দেখালেন তার উপরে কিন্তু আর আদর্শ হতে পারে না যখন যেটা করেন সেইটি হচ্ছে শ্রেষ্ঠ যেখানে সাধুগুরু বৈষ্ণবকে গৃহস্থ ধর্মে দিয়ে সাধুগুরু বৈষ্ণবকে সেবা করার কথা বলা আছে সমস্ত কিছু দেখালেন সমস্ত বিলাস ধীরে ধীরে মহাপ্রভু পড়ুয়াগণকে পড়ানো পড়ানো বন্ধ হয়ে গেল আর ভালো লাগে না পড়াতে বসে সূত্র বৃত্তি টিকা পাঁজি যা কিছু ব্যাখ্যা করেন সবকৃষ্ণ না পড়ুয়াদের বলছেন পড়ুয়ারা বললেন আমি তো কিছু বুঝতে পারছি নি আবার কি ব্যাখ্যা হলো প্রভু যা যা রক্ষা করছেন সূত্র বৃত্তি কৃষ্ণকে ব্যাখ্যা করছেন সকলের সমস্ত কিছু না শেষে গৌরা বলেন সবাই পুথিতে দড়ি বাঁধব আজ থেকে আমার দ্বারা আর পড়ানো এবার আস্তে আস্তে প্রবেশ করে গেলেন তারপর দেখে গেল সংকীর্তন যোগ্য শুরু করলেন আস্তে ভক্তদের নিয়ে সংকীর্তনয্য শুরু করলেন সেক্ষেত্রে শিবা সঙ্গিনাতে সংকীর্তন রাস বলা হয় শিবা যেখানে ভগবান চৈতন্য মহাপ্রভু সেখানে সংকীর্তন যজ্ঞ আগ্নি প্রজ্বলিত করেছিলেন সেইখানে এবার সংকীর্তন শুরু হল দিন ব্যাপী ক্ষণিক কালের জন্য শচীমা সস্তি পাচ্ছেন না কেন গৌরের সেই উদাসীন মন যখন সচিমা দেখতেন গৌর বিষ্ণুবি রয়েছেন। বিষ্ণুবি দেবী বুঝতে পাচ্ছেন এখন পরিস্থিতিটা অন্যদিকে যাচ্ছে শচিমাও বুঝতে পারছেন কি করা যায় কিছুতেই প্রভুকে মাননে যাচ্ছে না কখনো কখনো সচিমাতা জোর করে বিষ্ণুবিদা দেবীকে নিয়ে এসে গৌরের সামনে বসানি একটা মুহূর্তের জন্য একটু মুখ তুলে চান না বিষ্ণু হয়ে গেছেন কি হল ঠিক নেই ধীরে ধীরে এইভাবে চলতে চলতে শেষে দেখি হলো সংকীর্তন চলছে দিন তো দূরের কথা রাত্রের বেলাও কখনো কখনো কখনো কখনো ঘরে থাকছেন না মাঝে মাঝেও ঘরে থাকছেন না সব সবসময় রাত্রি বেলা এবার সংকীর লোকের অবস্থা কি হতে পারে ধীরে ধীরে সবাই বুঝতে পারছেন যে কি হলো বুঝতে পারছি না ব্যাপারটা ধীরে ধীরে গৌরঙ্গলম বাড়তে থাকলো পরে রহস্য হল এই যখন কেশব ভারতীর সঙ্গে দেখা হলো কেশব ভারতীকে গোপন কথা বললেন তা আমাকে সংসার ত্যাগ করে আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে কৃপা করতে হবে আমাকে শেষকালেতে গোপনে আমি অল্পের উপর বলছি বিস্তৃত আলোচনা করা সম্ভব নয় ধীরে ধীরে সেখান থেকে কি করলেন গৌরাং মহাপু কয়েকজন অন্তরঙ্গের সঙ্গে আলোচনা করলেন মাত্র কথা কেউ জানতে পারছে না ধীরে ধীরে গৌরাং মহাপু তৈরি করে নিলেন জগৎবাসীকে কৃপা করবার জন্য এছাড়া আর কোন রাস্তা নাই যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে পড়ুয়াগণ অনেক গালাগাল দিয়েছিলেন মনে আছে ভগবান যখন ভাবা বেসে যখন ভগবান সে পড়ুয়াগণ এসে গোপী গোপি বললে কি ফল হবে কৃষ্ণ কৃষ্ণ বললে তো লাভ হবে সঙ্গে সঙ্গে একবার এক নিয়ে টেরে গেলেন দিয়ে গেলেন তাদের তারা সব পালিয়ে গেল গিয়ে পড়ুয়া সমাজে গিয়ে এক সঙ্গে যুক্তি করলো এইরকম ধরনের এই রকম ধরনের অধ্যত্ব হয়ে যিনি মায়ের কোন বা লোক হয় কোন বড় লোক হয় আমরা ওকে ডেকে নেব সবাই মিলে মারব এই যেই বিচার এসে গেল সঙ্গে সঙ্গে অনেক দিনের সুপাটিত বিদ্যা অনেক পড়াশোনা করেছেন সব বিদ্যাত বিদ্যা সব লোপাট হয়ে গেল সব লোপাট হয়ে গেল আর কাউ কোনো বুদ্ধিতে কোনো স্ফুরন হচ্ছে না কোনো কিছু স্ফূরণ হচ্ছে না গৌরঙ্গ মাপ বিচার করলেন যে আজ আমি কি জন্য গেলাম এরা সব বুঝতে পারলো না যদি আমি এবার যারা আমাকে আমার বিরুদ্ধে বিদ্বেষ করলো আজ যাতে আমি সন্ন্যাস গ্রহণ করি তাহলে তারা আর আমার সঙ্গে হিংসা করতে পারবে না আমাকে সন্ন্যাস বুদ্ধিতে অন্তদূর অন্যবাদ করবে তাতেও তাদের মঙ্গল হবে এই বুদ্ধিতে তিনি কি করলেন সন্ন্যাস নেওয়ার প্রস্তুত হলেন বিষ্ণুবিহাদেবীর কাছেও তিনি অনুমতি নিয়েছিলেন অনেক সচিমার কাছেও অনুমতি নিয়েছিলেন অনেক চালাকি করে কপিল কপিললে ভগবান যেমন মার কাছে সব শান্ত সব ব্যাখ্যা করেছিলেন সেরকম চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবত আছে বিস্তৃত রূপে জীবের জন্ম কর্ম কিভাবে জন্ম হয় কিরকম দুঃখ ভোগ হয় সংসার হয় সব বর্ণনা করেছিলেন অপূর্বভাবে সব করে সচিমাকে এরা শক্তি তার যে শ্রেষ্ঠ বাৎসল্য ভাবের যে প্রতিমূর্তি ঠাকুরানী গেল তিনি শার্থেকে গোপনভাবে অনুমতি নিয়েছিলেন আর বিষ্ণুবিহা দেবীর কাছে এবং দেবীর সঙ্গে যখন প্রথম পরিণয়ের প্রথম রাত্রি ছিল সেই রাত্রিতেই তিনি মনের কথা জিজ্ঞাসা করেছিলেন যে প্রিয় তুমি কি চাও আমার কাছে তখন বিষ্ণুবিহা ঠেকোরানি নিজের প্রাণনাকে জগৎবাসীর কাছে বিয়ে দিয়েছিলেন প্রথম রাত্রির বলেছিলেন আজ যে আমার আনন্দ হল আপনাকে পেয়ে আজ যে আমি পরিপূর্ণতা লাভ করলাম আর এই এইরকম আনন্দ যেন জগৎবাসীর কপালে জোটে আর জগৎবাসীর কপালে যদি জুটতে চাই তাহলে তোমার গৌরকে সবার কাছে বিতরণ করে দিতে হবে আর তার প্রথম রাস্তাতেই গৌরকে বিলিয়ে দিলেন জগতের কাছে নিজের ধন সম্পত্তি বিষ্ণুপ্রিয়ার প্রাণধন কে গৌরাং মা বিষ্ণুপ্রিয়ার প্রাণধন সেই প্রাণ ধনকে যে ধনকে জগৎবাসী ছিলেন এই আদর্শ কে অনুভব করতে পারেন না অনুভব করতে পারেন না তারপরে বিষ্ণু দেবী কাঁদছেন এই উপলব্ধি করেছেন আমার অনুভব হচ্ছে তুমি নাকি চলে যাবে সংসার ছেড়ে তখন চৈতন্য মহাপৌ তাকে তখন গোরাং মহাপৌ বলছেন কে বল তোমাকে সব কথা বলে তাকে মায়ের দ্বারা বঞ্চনা করে সেদিন অনেক রসিকতা করলেন করে রাস্তায় সন্ন্যাস নেবেন আর আগের দিন রাত্রিবেলা সমস্ত কিছু করে সেদিন শ্রীধরের লাউ এনেছিলেন সেখানে করেছিলেন দুগুলো লক্ষ কি এইসব করে সব খেয়ে সমস্ত এত আয়োজন সেদিন করে সেদিন যে গৌর পালিয়ে যাবে চলে যাবে কে জানে জানলে তো সেই দিনে কন্দন করোনা প্রতিজ্ঞা করলেন ভক্তরা সব অজ্ঞান হয়ে রয়েছেন মুর্শে যাচ্ছেন কন্দন অবস্থা কি অবস্থা সে বর্ণনা করা যায় না সবাইকে হাতে ধরে ক্ষমা চাইলেন করে গৃহে এলেন অনেক রাত্রে বিষ্ণু বিহাদেবী চিন্তা করছেন প্রাপ্য সেখান থেকে সবাইকে মোহন বিদ্যার দ্বারা মোহিত করে ঘর থেকে বেরিয়ে চলে গেল বেরিয়ে চলে গেলেন গিয়ে সেখানে কেশব বাহে যে সন্ন্যাস নিলেন সকল দেখা যায় সমস্ত কাউকে পাওয়া যাচ্ছে না গৌরকে বিয়ে খবর পাওয়া গেল গৌরাঙ্গে গেছেন সন্ন্যাসে পাশান বিদীর্ণ হয় শচিমাকে বিষ্ণু বিয়া দেবী কে দেবে পৃথিবীর মধ্যে এরম কোন শক্তি ছিল না পাথর মানে মনে হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে সমস্ত ভক্তবৃন্দ গদাথা তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে শচী বাড়িতে পরে রইলেন পাঁচ সাত দিন সমানে শচীমায় করেন বারো দিন হয়ে গেছে তারপরে পরে যখন তিনি বৃন্দাবন অভিমুখে চৈতন্য মহাপুর সন্ন্যাস নিয়ে গমন করছেন সেই সময় নিত্যানন্দবাবু তাকে বঞ্জনা করে বালকগণকে দেখল বালকগণকে শিখিয়ে দিলেন রে শোনো বালকগণ যদি